বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা দর্শকবিন্দু আমরা গত কয়েকটি পর্বে আলোচনা করছিলাম ইমাম আবু জাফর আব তহাবির রহমতুল্লাহ আলাই রচিত বয়ান ও আকিদা তাহ জমা অর্থাৎ আহলোসনত জমাতে আকিদার বর্ণনা এই এই নামে তিনি একটি গ্রন্থ লিখেছেন ইমাম তহাবির রহমতুল্লাহ আলাই এই গ্রন্থটি নিয়ে আমরা আলোচনা করছি গ্রন্থটি হচ্ছে সম্পূর্ণরূপে আকিদার উপর আমরা বিগত পর্বগুলোতে আকিদার মূল উৎস কি হওয়া উচিত এ নিয়ে আমরা আলোচনা করেছি আমরা বলেছিলাম যে মানব জীবনের সফলতা নির্ভর করে দুটি জিনিসের উপর কখনো এর বাইরে অন্য কোনো চিন্তা করলে সেই মানব জীবন কখনো সফল হতে পারে না একটি হচ্ছে যে স্রষ্টা তাকে সৃষ্টি করেছে তার কাছে কিভাবে সে পৌঁছতে পারবে তার পরিচয় কিভাবে জানতে পারবে কোন মাধ্যমে তার পরিচয়টা বিশুদ্ধ হবে তার পরিচয় বিশুদ্ধভাবে জানতে পারবে সেই মাধ্যমটা সম্পর্কে পরিস্থিতি লাভ করা দ্বিতীয় হচ্ছে আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহর কাছে পৌঁছার পরে তার জন্য কী ন্যায়মত রয়েছে সেটা জানার মাধ্যমে শুধুমাত্র কী ন্যায়মত রয়েছে আর যারা আল্লাহর কথা শুনবে না তাদের জন্য কী শাস্তি রয়েছে সেটা বুঝতে পারে কোনো বান্ধা তাহলে সে সৌভাগ্যের পথে এবং সে সঠিক পথে আল্লাহর কাছে সঠিক পথে সঠিক পথে দুনিয়াতে চলতে পারবে এর মাধ্যমে এর উপরে রয়েছে সফলতা এবং বিফলতা আমরা এই বিষয়টি বিস্তারিত আলোচনা করেছি আমরা বলেছিলাম আমরা শুনেছিলেন যে আমরা বলেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ হক হেদায়ত এবং দিন হক দিয়ে আল্লাহ তালা সময় নবী পাঠিয়েছিলেন এবং তাদের সাথে দিয়েছিলেন কিতাব তাদের সাথে দিয়েছিলেন আল্লাহ ওয়াহি বাণী এই দুটির মাধ্যমেই শুধুমাত্র হেদায়ত প্রাপ্ত হতে পারে এর বাইরে আর কোনো মাধ্যমে হেদায়তের কোনো কিছু পাওয়ার কোনো আশা করাও গুণের কাজ কখনো কেউ এর বাইরে কোনো কিছুতে হেদায়ত পাবে না চেষ্টা করলো যা শত চেষ্টা করো চিন্তা করে হেদায়তের পথ বের করতে পারবে না সুতরাং আমাদেরকে এই পথে চলতে হবে এই পথে চলেছেন যারা তারা সিরাত দিনা নামতা আলহিম তাদের তারাই হচ্ছে সমস্ত ব্যক্তিরা যাদের যাদের যে পথে আল্লাহ তার নামত দিয়েছেন মিনা সিদ্দিক ও সুহেদা ও সালাহীন পথে পরিচালিত করেছেন এই জন্য তারা নবী হতে পেরেছেন এই জন্যই তাদের সোয়ালেহ আল্লাহ সত্যিকার ন্যাকবানা এই পথের বাইরে অন্য কোন পথ করা যায় না যে এর মাধ্যমে কোন হেদায়ত আসবে এর উপরেই ছিলেন সাহবা এ কাম রেদ আল্লাহ এই বিষয়টি আমরা আলোচনা করেছিলাম তোমাদের জন্য একজন রাসুল প্রেরণ করেছি তোমাদের কাছে একজন রাসুল এসেছে অবশ্যই এসেছে তিনি নিজেদের কাছ থেকে নিজের মধ্যে মোহাম্মদ সাল্লাকে তার গুণ কি হারিয়ে সুনা যত্নবান মা হারিয়ে আয়ুম আমাদের উপরে তিনি অত্যন্ত বেশি যত্নবান যে কোনো কারণে আমাদের কষ্ট হয় হারিয়েসুনা আয়ুম আমাদের কোনো কিছু কষ্ট হয় এমন জিনিস তিনি কখনো আমাদের আমাদের জন্য রাখেননি বরং বলে দিয়েছেন রসল্লা সাল্লাম এই তিনি নিজেও বলেছেন যে কোন নবীকে আল্লাহ তারা যখনই প্রেরণ করেন তার উপর দায়িত্ব হয়ে যায় যে উম্মতের কোন জিনিস হেদায়ত আছে আর কোন জিনিস হেদায়াত নেই তা বলে দেয়া কোন জিনিসটা পথ ভ্রষ্ট পথ কোনটা সঠিক পথ এটা বলে দেয়া এটা নবীদের দায়িত্বের ভিতরে পড়ে যায় এই জন্য প্রত্যেক নবী তার উম্মতকে হক পথে দেখিয়ে দিয়েছেন সাথে সাথে কোন পথে গেলে খারাপ হবে সেটাও বলে দিয়েছেন কোরআনে কারিমা আল্লাহ তালা বলেছেন যে এই নবী লাকুম রাসুমিন যেটা তোমাদের কষ্ট দেয় তা তার জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড় হারিস আলি হিক অত্যন্ত যত্নবান তিনি বিলিনারা উপর রাহিম ইমানদারদের জন্য তিনি দয়াদ্র তাহলে বোঝা গেল তিনি অবশ্যই বর্ণনা করবেন যে কোন জিনিস আমাদেরকে এই সঠিক পথ থেকে দূরে সরিয়ে দেবে হক পথ থেকে দূরে নিয়ে যাবে তিনি অবশ্যই সেটা বর্ণনা করবেন রসুল্লাহ সাল্লাম এই জন্য বলেছেন ফেতনার কথা বলেছেন যে তোমাদের অনেক ফেতনা পড়বে অনেক ফেতনা হবে বহু বসন্ত বলেছেন রসুল সালাম অনেক ফেতনা হবে রসুল্লাহ সাল্লাহ আসলাম যখন এটা বললেন সাহবাহ রাম বললেন ইয়া রসুল্লাহ যখন ফিতনা হবে ফিতনা অর্থ হচ্ছে পরীক্ষার বিষয় যা দিয়ে ইমান পরীক্ষা করা হবে অথবা যার কারণে মানুষ অনেক মানুষ ইমান হারা হয়ে যাবে অনেক মানুষ ইমান হারা হয়ে যাবে এমনও বলেছেন রসুল্লা সাল্লি আসলাম যে সকালে ইমানদার থাকবে বিকালে কাফের হয়ে যাবে বিকালে ইমানদার রাতে ইমানদার হবে সকালবেলা কাফের হয়ে যাবে এটাও রসুল্লা সাল্লাম বলে দিয়েছেন এটা বলার পরে সাহবায়ক রাম ভয়ে ভীত হয়ে গেলেন তারা বলেন রসুলাল্লাহ আমরা তো একটা হেদায়তের উপর আছি এ হেদায়তের পরে আবার যখন ফেতনা আসবে সেখান থেকে আমরা বের হব রসুল্লাহ সাল আলী আসসালাম তিনি ছিলেন উম্মতের প্রতি নিজের থেকে মানুষের জন্য তিনি পথ দেখিয়ে দিলেন তিনি বললেন যে এর থেকে বের হওয়ার পথ আছে কিতাবল আল্লাহর কিতাবকে তোমরা আঁকড়ে ধরবে ফি উমা কাবুলা তোমাদের আগে যারা চলে গেছে তাদের খবর সেখানে আছে অর্থাৎ তারা সেখানে কিভাবে পথভ্রষ্ট হয়ে গেছিল সেই ঘটনা সেখানে উল্লেখ করা আছে তুমি যদি কোন হদায়ত নিতে চাও সেই পথে তারা কিভাবে চলে পদভস্ত হয়ে গেল সেই পথ থেকে দূরে সরে রাখতে হবে দূরে সরে থাকতে হবে আর কোন পথে চলে তারা হেদায়তের উপর ছিল সেই পথটি চিনে তোমাদের সেটা গ্রহণ করতে হবে সে না উমা কানা কামান কানা কাবুলা তোমাদের আগের খবরগুলো সেখানে দেওয়া আছে আগের লোকের লোকদের খবর সংবাদ দেওয়া আছে ও খবর উমা বাড়া দেখুম তোমাদের পরে কি হবে কোরআনে কারিমে সেই বিষয়গুলো উল্লেখ করা আছে কবরে কি হবে হাস কিয়ামতের মাঠে কি হবে রসুল্লাহ সেগুলো আমাদেরকে বলে দিয়েছেন কোরআনে করিমে সেটার বিস্তারিত তোমাদের মধ্যে যে সমস্ত বিষয় হবে সেগুলোর বিচার ফাইসলার জন্য হাকাম করা হয়েছে কোরআনে করিমকে যে এর মাধ্যমে এর মাধ্যমে বিচার তোমাদের করতে হবে তারপর বলেছেন হুয়াল ফ্সলুসেবিল হাজল এই কোরআন চূড়ান্ত মীমাংসাকারী কোন রকমের সেখানে কোন রকমের গ্রহণ করলে করলাম না করলে না এরকম কোন কিছু নাই চূড়ান্ত মীমাংসাকারী জিনিস কোরআনে দেওয়া হয়েছে মানতারা কাহু মানতারা কাহু মিন জব্বার ইন যে ব্যক্তি অহংকার করে জোর জোর নিজের অহংকার দেখিয়ে এ কোরআনকে ছেড়ে দিবে কাসা মহল্লা আল্লাহ তাকে অপমানিত করবে আল্লাহ তাকে ধ্বংস করবে তাকে কখনো তার লক্ষ্যে উন্নীত হতে দিবেন না ওয়ামান ইফতাক আল হুদা ফিগাই রহি আদাল এখানে আমাদের গুরুত্বপূর্ণ একটি কথা আল্লা রসুল্লাম বলছেন দেখেন বলছেন তাকাল হুদা যে ব্যক্তি হেদায়ত চাইবে ফি গাই এ কোরআনের বাইরে অন্য কথা হেদায়ত চাইবে আদাল আল্লাহ তাকে পদভ্রস্ট করবেন এ কোরআনের বাইরে হেদায়ত পাওয়ার তার আর কোন সুযোগ নাই এর ফলে রসুল্লাহাম বললেন ওহু আহাবুল্লাহ মতিন এটি হচ্ছে আল্লাহর মজবুত রশ্মি ওহু আহাবুল্লাহ মতিন যেমন কোরআনে কারিমা আল্লাহ বলেছেন যে লাহাবিদ্দিন কাত্তাবান যে ব্যক্তি তগুতকে অস্বীকার করবে ওইমান আনবে সে মজবুত রশ্মি ধারণ করেছে লালনফি সাল্লাহা যে এই রশ্মি কখনো ছিঁড়বে না এই রশি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে ধরে রাখতে পারলে হলো এই রশি ধরে জান্নাতে চলে যেতে পারবে যদি অন্ধ মানুষ যখন কিছুই দেখেনা একটা রশি দিলে রশি ধরে ধরে সে মসজিদে চলে যেতে পারে রশিদরে ধরে ধরে ঘরে উঠতে পারে ঠিক দুনিয়াতে মানুষ অন্ধ যদি আলো দেখতে চান যদি এই আলোতে হেদায়ত পেতে চান তো আপনি অবশ্যই আল্লাহর দেয়া রশিটা ধরে ফেলবেন সেটা হচ্ছে কিতাব উল্লাহ আল্লাহর কিতাব রসুল্লাহ বলছেন হাবুল্লাহ এই কিতাব হচ্ছে আল্লাহর মজবুত রশি যে রশি ধরে আপনি জান্নাতে যেতে পারবেন ওহুয় দিকরুল হাকিম এই বিজ্ঞ বিজ্ঞিকির বিজ্ঞ বিজ্ঞ বিজ্ঞ বিজ্ঞ আলোচনা আপনার জন্য দুনিয়ার সরণিকা এই কোরআন হচ্ছে সেটা ওহুআ সেরাতুল মুস্তাকিম আর এই কোরআন হচ্ছে আপনার জন্য সেরাত মুস্তাকিম সরল সঠিক পথ যে পথে চললে আপনি জান্নাতে চলে যাবেন যে পথে চললে আপনি ইমানদারদের পথে চলবেন নবীদের পথে চলবেন যে পথে চলে আপনি সাহাবাদের পথে চলতে পারবেন সেটা হচ্ছে আল্লাহর প্রিয় পথে চলতে পারবেন সেটা হচ্ছে ও কোনো মানুষের পথভ্রষ্ট এই কোরআন যদি কেউ ধরে থাকে তাহলে পদভ্রষ্ট হবে আহ মানুষের প্রবৃত্তি তাকে পদভ্রষ্ট করতে ফেলতে পারবে না প্রবৃত্তির চাপে মানুষ সাধারণত পদভ্রষ্ট হয়ে যায় কিন্তু কোরআন যদি পাকড়াও করে কেউ ধরে থাকে কোরআনকে যেমন কোরআন ধরে থাকি কোরআন পড়ব কোরআনতে হেদায়ত নিব প্রবৃতি তার উপর কখনো জয়লাভ করতে পারবে না সে কোরআন অবশ্যই কোরআন পাটকারী প্রবৃত্তির উপরে জয়লাভ করতে পারবে প্রবৃতি তার উপর জয়লাভ করতে পারবে না কে কোরআনকে রসলাম গুরুত্ব দিয়েছেন যে আহোয়া বিভিন্ন রকমের হেদায়ত কোরআনে যায় এসে এর বাইরে যত কিছু আছে সবই হচ্ছে আহওয়া কোরআনে কারিমা আল্লাহ সাহেব ঘোষণা করেছেন যে ওলা তবে আল্লা তালা বলছেন মাউন্মিক अपनारे रबर जा, तार जा आसे ना जिलोसरण करें मिंदुनिता अनुसरण करबे अल्लाह ताल कुरि से आह घोषणा कर सब हाववा प्रवृत्ति कुरान बिटाई आवा कख कुरान आंकड़े कखो कुरान प्राधान्य पाना कुरान प्राधान्य पा इटना रसुल्लासूल अलसून এই মানুষের মুখ দিয়ে সেটাকে মানুষ কখনো বিভ্রান্ত করে দিতে পারবে না কোরআনের হেদায়ত স্পষ্ট মানুষের মুখে আলোচনা করে বিভ্রান্ত করে বিভিন্ন পেঁচিয়ে সেটা কোনোভাবেই বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই মানুষের লেসান দিয়ে সেটা বিভ্রান্ত করে ফেলবে এমন কোনো সুযোগ আল্লাহ তালা কোরআনকারিমকে দেননি বরং হেদায়তের আধার দিয়েছে প্রত্যেকটি মানুষ তাকে থেকে হেদায়ত দিতে পারবে ওলা আজাইবহু তার আশ্চর্য জিনিস আশ্চর্যজনক জিনিস কখনো শেষ হবে না কোরআনের আশ্চর্য জিনিস কখনো শেষ হবে না আপনি আশ্চর্য হবেন এই কোরআন সাহবায় আধার ছিল তারা কাঁদতেন আজও নতুন নতুন হচ্ছে কোরআন থেকে যা দেখে যা পড়ে মানুষের আশ্চর্য আশ্চর্য হওয়া জিনিস কখনো কমে যায় না বাড়ে যায় প্রতিদিনই কোরআনের এই কোরআন এবং বিজ্ঞান কোরআন এবং বিভিন্ন জিনিস প্রত্যেকটা মানুষই তার কোরানের জিনিস কোরআনের মধ্যে তার তথ্য খুঁজে পায় এমন অনেক মানুষ আছে যারা কোরআন থেকে কিছু খুঁজে নিতে চায় সেখানে তার জিনিসটা খুঁজে পায় একজন একজন ডাক্তার কোরআনের মধ্যে তার জিনিস খুঁজে পায় একজন খুঁজে পায় একজন তার জিনিস তার তথ্য পাত্র খুঁজে পায় বোঝা গেল কোরআন কখনো তার আশ্চর্য জিনিসটা কখনো শেষ হবে না কোরআনের বললেন কখনো তা দ্বারা পরিপূর্ণভাবে তা আহ তৃপ্ত হবে না অর্থাৎ শুধু পড়তেই চাইবে যে আর পড়ার কিছু নয় এমন কিছু বলবে না নতুন তথ্য পাওয়া যাচ্ছে যে জিটা সে তথ্য এবং এরপর রসুল্লাহাম বললেন মান কলা বিহি সদাকা যে ব্যক্তি কোরআন নিয়ে কথা বলবে সে সত্য বলবে কোরআনের কথা সত্য কোরআনের দাবি সত্য কোরআনের ভবিষ্যৎবাণী সবই সত্য সুতরাং সে সত্য কথাই বলবে কোরআন নিয়ে কথা বললে সত্য কথা বলবে আর দুনিয়ার অন্য কথা বললে সেখানে আল্লাহ তালা আর বলেছেন ফাল হাক্কা কুল হক এবং আল্লাহ হক শুধু বলেন আল্লাহ তাল্লাহ শুধু হক বলেন আর আল্লাহর রসুল হক বলেন দুনিয়ার মানুষ হক বাতিল অনেক কিছুই বলেন সুতরাং আল্লাহর নিয়ে যে ব্যক্তি কথা বলবে সে সত্য কথা বলবে মান কদাকা ওমানিহি উা যে ব্যক্তি কোরআনের পর আমল করবে সে সবের অধিকারী হবে এতে কোনো সন্দেহ নেই এরপর আসলাম বললেন ওমান আদালা যে ব্যক্তি কোরআন নিয়ে বিচার করবে সে ইনসাফ করতে পারবে কোরআনের বাইরে ওমান আহসানুকম আল্লাহ বলেছেন আফা হুকমাল তারা কি জাহেলিয়তের বিধান চায় আল্লাহর ছে সঠিক বিধান তা তার কে হতে পারে বললেন ওমান ইতিম মুিম আর যে ব্যক্তি কোরআনের দিকে আহ্বান করবে সে সরল পথের দিকে হেদায়ত প্রাপ্ত হবে কোরআনের দিকে আহ্বান করা হচ্ছে পথে পথ পথে চলা फितना रसुलसान सेितना उत्तरणर के एक बिराट एक बिराट उत्तरण पथ देखिए दिए हे अवश्य कुरान के आँखे धरते कुरान मे चलते कुरान जरा मे चले आल्ला बा बाणी परा चलेसे कुरान तर प्रशंसा कर अल्लाह तला अल्ला कुरान करीमे नबी देर प्रशंसा करण नबीरा आल्ला बाणी के भिन्न स्थान नहीं जा क নবীদের অনুসারেও তা করেননি আল্লাহ তালা এই জন্য দেখেন তাদের প্রশংসা করে বলতেছেন যে সোভানা রব্বিকে কতই না পবিত্র আপনার রব যিনি ইজ্জত রব সম্মানওয়ালা রব তার সম্মান অনেক বেশি যা মানুষ তার সাথে লাগাচ্ছে ভুল জিনিসগুলো আল্লাহর বিধানের সাথে মানুষ মিথ্যাচার করতেছে আল্লাহর সিফাতের সাথে মিথ্যাচার করতেছে আল্লাহ তালার হুকুমের সাথে তারা হুকুমকে না মানার চিন্তাভাবনা তারা করতেছে এর চেয়ে আল্লাহ কত পবিত্র আল্লাহর বিধান হচ্ছে সঠিক বিধান আল্লাহর গুণাগুণ হচ্ছে পূর্ণাঙ্গ গুণ আল্লাহর নামগুলি হচ্ছে পূর্ণাঙ্গ পূর্ণবোধক সেগুলি যারা মানে তাদের আল্লাহ তারা প্রশংসা করছেন বলছেন ও আলাম আলমসালী আর রাসুল দুফর সালাম ও আল্লাহামদুল্লাহ রব আলমিন আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টিকুলে রব আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা কেন তিনি সেটা বললেন কারণ আল্লাহ তালার পথে যারা চলে তারা হচ্ছেন রাসুলগঞ্জ তাদের সালাম দিয়েছেন তাদেরকে চলবে তারা সবসময় হেদায়তের উপর থাকবে তারা কখনো আকিদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে এবং আখলাকের ক্ষেত্রে এহসানের ক্ষেত্রে জীবন জীবনযাপনের ক্ষেত্রে কখনো তারা পথ পথভ্রষ্ট হবে না ভুল পথে যাবে না প্রত্যেকটি মানুষের উচিত এই জন্য কোরআনের পথে থাকা রাসুলের পথে থাকা এবং যারা এই পথে চলেছে নবীন সিদ্দিক সুহাদা সোলাহীন তাদের পথে থাকা ঠিক আমাদের পূর্বসুরী যারা ছিল সত্যিকার পূর্বসুরী তাদেরকে বলে সাহাবায় ক্রাম হৃদয়াল আলী আমরা আগেও বলেছি সম্মানিত দর্শকবিন্দু যে সাহাবাইকরাম ঠিক পরিপূর্ণভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে চলতেন রসুল্লাহ সাল্লাহ আসলাম কখন কি বলেছেন তা খেয়াল রাখতেন সে অনুসারে তাদের আকিদা নির্ধারিত হতো তাদের আমল নির্ধারিত হতো কোরআন একিম কোথায় কি বলেছেন সেটা তারা সব সবসময় খেয়াল রাখতেন সেটা তারা আসা করতেন মুদারাসা করতেন গবেষণা করতেন পাঠ করতেন সে অনুসারে তাদের জীবন তারা গঠন করেছেন এইজন্য তারা কখনো তারা কখনো বধভা দেখেননি তারা সঠিক পথে ছিলেন সাহাবা একরাম সবাই জান্নাতি হয়েছেন এই পথে চলে সহি আকিদার পথে চলে তাব এসান যারা সাহাবাকে সাহাবাদেরকে সঠিকভাবে অনুসরণ করে চলেছেন সাহাবিদেরকে সে সমস্ত তাবেরও यह पथे चले गेसिन मध्य क्यों क्यों पदभ्रस्तार देखले सहबा के सरिफे अनुसरण चलेंन सटी भाव मानेंसूल हादीज के सटिका अनुसरण करी तरा पदभ्रष्ट हो क्योंकि जा रा कुरान के मे रसुल हादी के मे सहे क्राम मत कर सहबा क्राम दुनिया जीवन जापन कर सामने रेखे जा रा अनुसरण कर चले सहब सठी पथेल एके अपर के आगे की देखे तुसरण करतें मालिक रम्मतुल्ला आलई सब समय एक कथा जे तुम्हारा तुम्हारा आगे जरा चले गिदे अनुसरण कर सहबर समय दिन हो क्या पर्तन क्या दिना दिन किसखते हम अवश्य सहबाएक राम के सामने रेखे दिन हिसाब से ग्रहण करते हिसाब से चले आस रसुल्लामी अनुसरण कर रसुल्लाम कुल्हद सेबिली আল্লাহ তারা বলার জন্য নির্দেশ দিয়েছেন যারা আছে তারা চলে সুতরাং যারা এই পথে চলবে তারা কখনো পথভ্রষ্ট হবে না এই পথে চলেই সাহবায়ে কাম সঠিক পথে চলেছেন তাবিনা সঠিক পথে চলেছেন কিন্তু দিন দিন এই পথ থেকে মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে দিকে চলে গেছে কিভাবে তারা ওই অন্য পথে চললো কীভাবে তারা অন্য পথে চলে গেলো কীভাবে তারা সঠিক পথে থেকে বিচ্ছুত হলো সে জিনিসটি ইনশাআল্লাহ আমরা পরবর্তী যে কোনো অনুষ্ঠানে আলোচনা করবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি